उदाहरण हल्ला सुबहत सम्पर्के विभ्रांति पूर्व जुगे विभिन्न विदा सम्प्रदाय আল্লাহ সিফাত সম্পর্কে ভুল ধারণায় পতিত হয়েছিল মুতাজিলা ও জাহামিয়ারা আল্লাহর সিফাতকে অস্বীকার করত আর মুজাস্সিমা সম্প্রদায় আল্লাহকে সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ মনে করত আমরা এই দুটি সম্প্রদায়ের বিভ্রান্ত আকিরা বিশ্বাস খণ্ডায়ন করে এসব বিষয়ে সত্যপন্থী ওলামেক্রামের আকিরা বিশ্বাসের সার সংক্ষেপ তুলে ধরব क्षेत्री के सकल ओलमे क्राम मूल नीति हिसाब ग्रहण करबहान सीफात समूह कोई बेपारे एकमत हो এ কারণে যেসব আয়াতে তথা অস্পষ্ট আয়াত হিসেবে গণ্য করেছেন পূর্ববর্তী ওলামে একরামের একটি বিরাট অংশ এই সকল আয়াত সম্পর্কে কোনো মন্তব্য করতেন না এবং এগুলো ব্যাপারে প্রশ্ন করাও পছন্দ করতেন না ইমাম মালিককে আরো সে আসীন হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে রাখা কিন্তু এ সম্পর্কে করা পরবর্তীতে ওলামেকরাম ইমাম মালিকের এই কথাটি এ বিষয়ে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন তারা এই সকল আয়াতের ব্যাপারে প্রশ্ন করতে অনুৎসাহিত করতেন এবং যত্রতত্র আলোচনা করা অপছন্দ করতেন उमर रजियाला प्रश्न शिपान कर आयात सम्पर्क फतावु तुन ए सब आयतर व्याख्या हल तेलावत थकाी ओ आलिदीब्ने मुस्लिम बनें আমি আওজাই মালিক ও লাইসকে এইসব আয়াত সম্পর্কে প্রশ্ন করলে তারা বলেন আমি বিলাকাইফ, কোনো মন্তব্য না করেই এগুলো অতিক্রম করে চলে যাও ফাফুল বাড়ি আহলুস সুন্না জামায়াতের ওলামেক্রাম হতে এ ধরনের সতর্কতা অবলম্বনের বর্ণনা প্রচুর পরিমাণ রয়েছে যা এখানে সবিস্তারে উল্লেখ করা সম্ভব নয় উলামায়ে গ্রামের একটি অংশ এসব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা বৈধ মনে করেছেন তবে সেক্ষেত্রে শর্ত হল যে ব্যাখ্যাটি করা হচ্ছে তা যেন আরবি ভাষার সাথে সংগতিপূর্ণ হয় এবং আল্লাহ খাপ খায় এর অন্যতা হলে সে ব্যাখ্যা বিদায়তী ব্যাখ্যা হিসেবে গণ্য হবে এই সকল অস্পষ্ট আয়াত সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে বরেণ্য ওলামায় গ্রামের কর্মপন্থা সম্পর্কে ইমাম নব্বির রহমউল্লা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন اعلم أن لأهل العلم في أحادث الصفات وآيات الصفات قولين أحدهما وهو مذهب معزم السلاف أو كلهم أو كلهم أنه لا يتكلم في معنها بل يقولون يجيب علينا أن نؤمن بها ونعتقد لها معنى ينيك بجلال الله تعالى وعظمته مع اعتقادنا الجازم أن الله تعالى ليس كمثله شيء وأنه منزح, وأنه منزح عن التجسيم عن التجسم والانتقال والتحيض في زهة وانسائر الصفات المخلوق وهذا القول هو مذهب جماعت من المتكلمين واكثره جماعت من المحققين وهو اسلام সম্পর্কিত আয়াত হাদিসের ব্যাপারে উলাম দুটি পন্থা রয়েছে প্রথম পন্থাটি হল বেশিরভাগ বরং সকল সালাবদের পথ আর তা হলো আমরা এসব আয়াত ও হাদিস সম্পর্কে কোন মন্তব্য করব না বরং তারা বলেন আমাদের উপর কেবল এতটুকু দায়িত্ব যে আমরা এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করব এবং নিশ্চিতভাবে মনে করব যে এগুলোর এমন কোন অর্থ আছে যা আল্লাহর সাথে সংগতিপূর্ণ হয় কিন্তু সে অর্থটি কি তা আমরা নির্ণয়ের চেষ্টা করব না সেই সাথে দৃঢ়ভাবে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আল্লা সব হানার তার সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন এবং তিনি দেহ ধারণ করা স্থান গ্রহণ করা স্থানান্তরিত হওয়া কোন একটি নির্দিষ্ট দিকে অবস্থান করা ইত্যাদি সকল প্রকার সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হতে পবিত্র কালাম শাস্ত্রবি ওলামের একটি অংশ এই মতন করেন তাদের মধ্যকার মহাক্ষিকগণ এই মতটি গ্রহণ করেছেন এই মতটি দ্বিতীয় পন্থাটি হল বেশিরভাগ মুতাকাল্লিমিনদের পথ তারা বলেন এই সকল আয়াতকে এমনভাবে ব্যাখ্যা করা হবে যা সংগতিপূর্ণ হয় तब यह सकल आयातर व्याख्या कल बैध है जे व्याख्या करार योग्यता रखे ताकि आरबी भाषा एवं शरियत मूलनीति शाखा पुरशाखा सम्पर्स्तारित ज्ञान राखते ज्ञान चर्चार ब्यापारे व्यापक अनुशीलन थरिम যারা এসকল আয়াতের সংগতিপূর্ণ ব্যাখ্যা করা বৈধ মনে করেছেন তারা চোখ হাত আঙ্গুল ইত্যাদি শব্দকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যেমন আল্লাহ ওয়াসন আলফুল কী না তুমি আমার চোখের সামনে নৌকা নির্মাণ করো সুরাহুদ সাঁত্রিশ নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় তাপসির কারকরা বি আয়া আমার চোখের সামনে এর অর্থ সম্পর্কে বলেন আমার দৃষ্টিসীমার মধ্যে প্রমুখ মুপাশ্রিনী গ্রাম বিভিন্ন সাহাবা ও তাবেই থেকে এই সকল ব্যাখ্যা বিশ্লেষণ উল্লেখ করেছেন কেউ কেউ বলেছেন এখানে আল্লাহ আমার চোখ বলতে তার ফেরেস্তাদের চোখ বুঝিয়েছেন কুর্তুবি फिर चोखे आल्लर चोख हिसाब से फले मालिकों तेत चोक बला सम्भव जो बई अर्थात बीटर मालिक आदम अलामर बेपारे आल्लाहमला আমি তার মধ্যে আমার রুহ প্রবেশ করাবো উনত্রিশ নম্বর এখানে আল্লাহর নিজের সত্যাগত রুহ উদ্দেশ্য নয় বরং তিনি সৃষ্টি করেছেন এবং তার মালিকানাধীন একটি হয়েছে। দুই রূপক অর্থে আল্লাহ সৃষ্টির চোখকে নিজের চোখ হিসেবে আখ্যায়িত করেছেন যেভাবে একটি হাদিসে বলা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দাওনি আমি তৃষ্ণার্থ ছিলাম আমাকে পানি পান করাওনি আমি রোগাগ্রস্ত ছিলাম আমাকে সেবা যে আয়াতে আল্লাহ শুভ বলেন আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এর ব্যাখ্যায় উলামে গ্রাম বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন আল্লাহর দুই হাত উন্মুক্ত রয়েছে সোরা মায়দা নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবি হাত শব্দের বিভিন্ন অর্থের বর্ণনা দিয়েছেন অঙ্গ অর্থে হাত শব্দের ব্যবহার থেকে শুরু করে নিয়ামত বা অনুগ্রহ অর্থে কুদরত ও কুওয়াত তথা ক্ষমতা প্রদর্শন অর্থে ইত্যাদি বিভিন্ন অর্থের বর্ণনা দিয়েছেন অবশেষে আল্লা সুবাহতালার বিশেষ একটি সিফত যা অঙ্গ নয় আবার প্রকৃত অর্থে হাত ও নয় এমন বোঝাতেও হাত শব্দটি ব্যবহৃত হতে পারে বলে উল্লেখ করেছেন এক্ষেত্রে ওই উল্লেখ করেছেন যেখানে আদম আ তিনি বিভিন্ন রকম সম্ভাবনার কথা বর্ণনা করেছেন তিনি বলেছেন আদম আলা সম্মান প্রমাণ করার জন্যই তাকে নিজ হাতে সৃষ্টি করার কথা বলা হয়েছে যেভাবে সালি আলাহিসের উষ্টিকে এবং রুহুল্লাহ কে আল্লাহর ইসা বলা আলাইহি। উদ্দেশ্য এমনও বলা হয় এ বিষয়ে আমার হাত নেই অর্থাৎ আমার কিছু করার ক্ষমতা নেই এত ভারী জিনিস বহন করার মতো দুটি হাত আমার নেই এখানেও ক্ষমতা নেই এটি উদ্দেশ্য এই মতটির সপক্ষে প্রমাণ হল কুদ্রত বা ক্ষমতা ছাড়া সৃষ্টি করা সম্ভব নয় এ ব্যাপারে ইজমা সম্পাদিত হয়েছে। এরপর তিনি একটি কবিতা উল্লেখ করেন আদম আলাহামকে দুই হাত দ্বারা সৃষ্টি করা সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমাউল্লা বিভিন্ন মত উল্লেখ করেছেন প্রথমেই তিনি ইবনে বাত্তাল থেকে দুটি হাত বলতে দুটি সিফাত বোঝানোর মতটি উল্লেখ করেন pore bolen aqala ghayruhu hadha yusahu masakat tamthil lit taqrib li annahu ahdun anna man itana bi shayyin wa tamma أن basharahu bi yadayhi fa yastafadu min zalika anna al adam kanat atammu min al inayati bi এ ধরনের কথা উপমা হিসেবে বলা হয়ে থাকে যাতে কোনো বিষয় সহজে বোধগম্য হয় যে ব্যক্তি কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে এবং সে বিষয়ে যত্নবান হয় সে সেটা সহস্তে করে তাই সহস্তে করা বলতে যত্ন সহকারে বোঝানো হয়েছে এ ব্যাখ্যার মাধ্যমে এটা বোঝা যায় যে আদম আল্লাহামকে যতটা গুরুত্ব সহকারে সৃষ্টি করা হয়েছে অন্যদের সেভাবে করা হয়নি এরপর তিনি বলেছেন হাত শব্দটির বহু অর্থ রয়েছে তার মধ্যে ইসবাঈন মিন আস রহমান সকল মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে রয়েছে একটি খুশি পরিবর্তন করে থাকেন এই হাদিসের ব্যাখ্যায় বলেন হাসফিফলান بل يؤمن بأنها حق وأن ظاهرها غير مراد قال الله تعالى ليس كمثله شيء والثاني يتأول بحسب ما يليك بها فعلى هذا المراد المزازي كما يقال فلان في قبضة وفي كف لا يراد به أنه حالون في كفه بل المراد تحت قدرته بل المراد تحت قدرتي ويقال فلان بين اسبعي اكلبه كيف شئت اي انه مني على كهره وتصرف فيه كيف شئت فمعنى الحديث أنه سبحانه وتعالى متصرف في قلوب إباده وغيرها كيف شاء لا يمتني عليها عليه منها شيء ولا يفوته ما أراده كما لا يمتني على الإنسان ما كان بين إسبعيه فخاطب العرب, فخاطب العرب بما يفهمونه أي حديثتي সিফাতের হাদিস সমূহের মধ্যে গণ্য পূর্বেই বলেছি এ বিষয়ে আলেমদের দুটি মত রয়েছে একদল আলেম বলেন এগুলোর উপর ইমান আনায়ন করতে হবে কোনোভাবেই এগুলোর ব্যাখ্যা করা হবে না এবং তার অর্থ নির্ণয়ের চেষ্টা করা হবে না শুধু এতটুকু বিশ্বাস রাখতে হবে যে এগুলো সত্য ও সঠিক এবং বাহ্যিকভাবে এ থেকে যা কিছু বোধগম্য হচ্ছে তা উদ্দেশ্য নয় যেহেতু আল্লাহ ওহানতালা বলেছেন কোন কিছুই তার মতো নয় দ্বিতীয় মতটি হল এসব বর্ণনাকে সংগতিপূর্ণ ব্যাখ্যা প্রদান করা হবে এই মত অনুযায়ী বলা হবে এখানে রূপক অর্থে আঙ্গুলের কথা বলা হয়েছে যেমন বলা হয় অমুক আমার মুঠর মধ্যে বা সে আমার হাতের তালুতে এর মাধ্যমে এটা বোঝানো হয় না যে সে আসলেই তার হাতের মুঠর মধ্যে বা হাতের তালুতে রয়েছে বরং এর উদ্দেশ্য হল সে আমার ক্ষমতার অধীনে রয়েছে একইভাবে বলা যায় অমুক আমার দুই আঙ্গুলের মাঝে রয়েছে যেভাবে খুশি পরিচালনা করি অর্থাৎ সে আমার অনুগত আমি তাকে যেভাবে খুশি পরিচালিত করি। অতএব হাদিস্টির অর্থ হবে আল্লাহ সুবাহ তার বান্দাদের অন্তর যেভাবে ইচ্ছা পরিচালিত করে থাকেন কোনো কিছুই তার আয়ত্তের বাইরে নয় তিনি যা ইচ্ছা করেন তার বাইরে কেউ যেতে পারে না যেভাবে একজন মানুষের দুই আঙ্গুলের মাঝে যা থাকে তা তার আয়ত্তের অধীন থাকে এখানে আরবরা যেভাবে বোঝে সেভাবে তাদের বোসানো হয়েছে প্রকিতই আঙ্গুলের কথা বলা হয়নি এরপর তিনি বলেন ফা ইন কিলা ফা কুদ্রাতুল্লাহি তাআলা ওয়াহিদা ওয়াল ইসবাআনিত লিতাসনিয়াত فالجواب انه قد شبক ان هاজা যদি কেউ বলে আল্লাহর ক্ষমতা তো একক তাহলে এখানে দুই আঙ্গুলের কথা কেন বলা হচ্ছে তবে বলা হবে পূর্বেই বলেছি এখানে রূপক অর্থ উদ্দেশ্যক। তাই উপসন বা কোন কিছু অন্য একটি স্থানে আঙ্গুল সম্পর্কিত বর্ণনার ব্যাখ্যায় তিনি বলেন অকিলা ইয়াহু মুরাদা আস বাহিলা এমনও বলা হয় যে এখানে আঙ্গুল বলতে আল্লাহর কোন সৃষ্টির আঙ্গুল বোঝানো হয়েছে এটাও অসম্ভব নয় মোট কথা এর মাধ্যমে অঙ্গ বোঝা যাবে না সার মুসলিম सिफत सम्पर्क मंत्रब्य कर क्षेत्र में शर्त हल पवित्र क्रे सदी सम्पर्सा उदाहरण स्वरूप हाथ आंगुल लोम कथा कल्पना सुरत तथा आकृति सम्पर्क पवित्र कुरआने किसु बि এ বিষয়ে কিছু হাদিস রয়েছে কিন্তু একটিতেও প্রকৃত অর্থে আল্লাহর আকৃতি বোঝার উপায় নেই একটি তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন মুসলিম অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা স্বপ্নে আল্লাহকে একটি উত্তম আকৃতিতে দেখেছেন তিরমিজি যাতে তাকে চিনতে পারবে না পরে তিনি এমন এক স্রোতে আসবেন যাতে তারা চিনতে পারবে এই সকল হাদিসের স্রোত তথা আকৃতি শব্দটি প্রকৃত অর্থেই আল্লাহর উপর প্রয়োগ করা যায় না যেহেতু প্রথম হাদিসটিকে প্রথম হাদিসটিতে বলা হচ্ছে আল্লাহ আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এখানে আল্লাহর আকৃতি ধরে নিলে অর্থ হয় আদম আলাহ সাল্লাম তথা মানুষের আকৃতি আল্লাহর মতো মত নাওজুবিল্লা দ্বিতীয় হাদিসটিতে স্বপ্নে আল্লাহকে দেখার কথা বলা হচ্ছে আর এটা জানা কথা যে স্বপ্নে যা দেখা হয় তা উপমা স্বরূপ বলা হয় বাস্তব নয় এ কারণে স্বপ্নের ব্যাখ্যা করা কঠিন হয় স্বপ্নে যদি সবকিছু সরাসরি দেখা বা শোনা যেত তবে তো স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন থাকতো না তাই স্বপ্নে আল্লাহকে যেভাবে দেখা যায় বাস্তবে তিনি তাই এটা মনে করা সঠিক নয় ইমাম নব্বের রহমাউল্লাহ বলেন قال القادي وإتفك العلماء على زواز رؤية الله تعالى في المنام وصحتها إمام نبي رحمه الله بولن قال القادي وإتفك العلماء على زواز رؤية الله تعالى في المنام وصحتها وإن رعاه الإنسان على صفة لا تلك بحاله من صفات الأجسام স্বপ্নে দেখা সম্ভব যদিও কেউ তাকে এমন ভাবে দেখে যেটা তার সাথে সংগতিপূর্ণ না হয় যেমন হয়তো তাকে সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ শারীরিক বৈশিষ্ট্যে দেখে তবু সমস্যা নেই কারণ স্বপ্নে যা দেখা যাচ্ছে সেটি বাস্তবে মহান রব নন বরং এটা উপমা সর্সলিম তৃতীয় হাদিসে দেখা যাচ্ছে আল্লাহ এক এক এক সময় আল্লা প্রকাশিত হচ্ছেন যদি এখানে স্রাত অর্থ আকৃতি বা রূপ ধরা হয় তবে তার অর্থ হবে আল্লাহ এক এক সময় এক এক রূপ ধারণ করেন না ওজুবিল্লা হাদিসটির ব্যাখ্যায় আব্দুর রহমান আল জাউজি রহমুল্লাহ বলেন وهذا شيء قد فيه جماعة فالمتقدمون من السلف قالوا قرأوا أو هو وأبروا ولم ينتقوا بشيء ما علمهم واعتقادهم أن السورة التي هي تخاتيط لا تزوز على الله عز وجل ولا تغير وهذا اسلان لا بد من اعتقادهما এইসব হাদিস পাঠ করতেন এবং অতিক্রম করে চলে যেতেন তারা এর ব্যাখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করতেন না তবে তারা দৃঢ়ভাবে এটা বিশ্বাস করতেন যে সোরা তথা আকৃতি হলো একটি নির্দিষ্ট গঠন ও রূপরেখা যা ক্ষেত্রে নয়। তার রূপ পরিবর্তন ঘটাও সম্ভব নয় দুটি দুটি বিষয় এমন মূলনীতি যা আবশ্যকভাবে বিশ্বাস করতে হবে কেননা নির্দিষ্ট গঠন ও রূপরেখা কেবল তার থাকতে পারে যার দেহ রয়েছে এবং যিনি ইলা তার বৈশিষ্ট্যে কোনো রূপ পরিবর্তন সাধিত হতে পারে না। এরপর তিনি বলেন যে ব্যক্তি এই দুটি বিষয় নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করবে এবং নীরব থাকবে সে পূর্ববর্তী সালফে সালিহিনদের পথ অনুসরণ করল এরপর তিনি এই হাজিসটির বিভিন্ন ব্যাখ্যা বর্ণনা করেন এবং এক পর্যায়ে বলেন فاحوز اهوجتنا لذلك العدلة إلى تعويل سورة تاليكه اضافه تها اليه سبحانه ويصح عليها التغير والتعريف والتنكير وما ذلك الا الحال التي وما ذلك الحال التي يقال عليها اهل اللغه اسم صوره سيقولون كيف صورتك مع فلان وفلان على صورتي من الفقر deity Allah'r boishishte poribortito hote parena এ কারণে আমরা এই হাজিসটির সুরাত শব্দটিকে এমন একটি ব্যাখ্যা বর্ণনা করতে বাধ্য হই যা আল্লাহর সাথে সংগতিপূর্ণ হয় সেই সাথে পরিবর্তিত হওয়া এবং একবার অপরিচিত ও অন্যবার পরিচিত হওয়া সম্ভব হয় আর সেই ব্যাখ্যাটি হল সুরত শব্দটিকে অবস্থা অর্থে গ্রহণ করা আরবি ভাষাভাষী লোকেরা স্রোত শব্দটি এই অর্থে ব্যবহার করে থাকেন তারা বলেন অমুকের সাথে তোমার স্রোত কেমন অর্থাৎ তার সাথে তোমার সম্পর্ক সদভাব ইত্যাদি অবস্থা কেমন অমুক দরিদ্র স্রোতে দরিদ্র অবস্থায় আছে। কাশফুল মুশকিল। অর্থাৎ দ্বিতীয়বার এমন পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আল্লাহ প্রকাশিত হবেন যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে যে আসলে মহাবিশ্বের প্রতিপালক প্রকাশিত হয়েছেন এই পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় সুরত সুরত এখানে আছেন। তারা নিজেদের পক্ষে বেশ কিছু দলিল প্রমাণ পেশ করেছে যেমন তিনি আল্লাহ पूर्व पश्चिम तुमरा जेदि मुख फेराओ से तार चेहरा रही सर्वव्यापी महाज्ञानी একশো পনেরো নম্বর কার্যাবলী পর্যবেক্ষণ করছেন সুরা হাদিদ চার নম্বর আয়াত রসুলাম বললেন ইহাদুকুমাল যখন তোমাদের কেউ সলাৎ আদায় করে সে যেন তার সামনের দিকে থুতু নিক্ষেপ না করে কেননা যে সলাৎ আদায় করে আল্লাহ সামনের দিকে ও মুসলিম এই সকল আয়াত ও হাদিসের প্রকাশ্য অর্থের উপর নির্ভর করে একদল লোক আল্লা সব তালা আকাশ ও পৃথিবীর সর্বত্র বিরাজমান এমন দাবি করে অন্য আর দল বলেছে তিনি আকাশে আসেন তারা নিজেদের পক্ষে বেশ কিছু আয়াত ও হাজি ব্যবহার করে যেমন যিনি আকাশে আছেন। আল্লাহ তোমাদের পায়ের নিচের মাটি ধসিয়ে দিতে পারেন সোরা ১৬ নম্বর আয়াত ফিরাউন বলল ইয়াহু সুর আ হে হামান আমার জন্য একটি প্রসাদ নির্মাণ প্রাসাদ নির্মাণ করো যাতে আমি আকাশে উঠতে সক্ষম হই এবং মুসার ইহকে দেখতে পারি সোরা মুমিন ছত্রিশ ও নম্বর আয়াত তারা বলে মুসা দাবি করেছিলেন তার রব আকাশে আসেন সে কারণে আকাশে উঠে আমি দেখবেন ইর হামুফিলাসীদের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো যিনি আকাশে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন আবুদাউদ্ সই বুখারি ও মুসলিমের বর্ণিত একটি হাদিসে এসেছে রসুল্লাহকে প্রশ্ন করেন আইন আকাশে এরপর তিনি বলেন ফান আনা আমি কে সে বলে আংতা রসুল আপনি আল্লাহর রসুল এ কারণে রসুল্লাহ সাল্লামস্লাম সাক্ষ্য দেন যে উক্ত দাসীটি ইমানদার এই সকল দলিল প্রমাণের বাহ্যিক অর্থের উপর নির্ভর করে একদল লোক বলে আল্লাহ আকাশে আছেন। এই সকল আয়াত ও হাদিসের প্রকাশ্য অর্থের উপর নির্ভর করে উপরে যে দুটি মত বর্ণনা করা হয়েছে উভয় মতই ভ্রান্ত ও অগ্রহণযোগ্য আলুসোনাল জামায়াতের ওলামে গ্রামের নিকট সর্বসম্মতিক্রমে গৃহীত আকিদা হল আকাশ ও পৃথিবী উভয়ই আল্লাহর সৃষ্টি আর আল্লাহ তার সৃষ্টির অভ্যন্তরে অবস্থান করা হতে পবিত্র তিনি সত্যাগতভাবে সকল সৃষ্টি হতে বিচ্ছিন্ন তবে তিনি তার জ্ঞান ও নিয়ন্ত্রণের দিক থেকে প্রতিটি সৃষ্টির সাথে আছেন। পূর্বে এ বিষয়ে ইজমা উল্লেখ করেছি এই হচ্ছে সিফাত সম্পর্কে উলামে ক্যামের মতামত এবং তাদের অনুসৃত পথ কিন্তু বর্তমানে দেখা যায় কিছু লোক এ বিষয়ে নিজেদের মনগড়া পন্থা পদ্ধতি অনুসরণ করে তাদের কেউ কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি আমরা বলেছি এটা আসলে ওয়াহাদুল উজুদ তথা সর্বেশ্বরবাদের একটি ভিন্ন রূপ এর মাধ্যমে আসলে আল্লাহর নিজস্ব গুণাবলীকে অস্বীকার করা হয় সে হিসেবে এই আকিদাটি জাহামিয়াদের আকিদার অনুরূপ এদের বিপরীতে একদল লোক রয়েছে যারা নিজেদের সালাফি হিসেবে দাবি করে কিন্তু আল্লাহর সিফাত সংক্রান্ত ব্যাপারে তারা মুজাস্সিমাদের পন্থা অবলম্বন করে উপরে সিফাত সম্পর্কে যে সঠিক আকিরা বর্ণনা করা হয়েছে তার আলোকে এই সকল লোকদের চিহ্নিত করার সঠিক উপায় বর্ণনা করা হল প্রথম উপায় হল এদের বৈশিষ্ট্য হল এরা আল্লাহ সব হান ওয়াতার সিফাত সম্পর্কে কোরআন ও হাদিসে যা কিছু বলা হয়েছে সেগুলো যে মুতা সাহাবি তথা অস্পষ্ট বিধান হিসেবে গণ্য তা স্বীকার করে না আমরা বলেছি ওলামেকরা সিফাত সম্পর্কিত আয়াত ও হাদিসের মধ্যে অস্পষ্টতা ও জটিলতা আছে বলে মনে করতেন তারা বলতেন এগুলোর প্রকাশ্য অর্থ উদ্দেশ্য নয় ফলে এ সম্পর্কে আলোচনা করার ব্যাপারে সতর্কত অবলম্বন করতেন সাধারণ লোকদের সামনে তো নয় এমনকি তালেব ইলেমদের নিকটও এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করতেন না বরং এড়িয়ে যেতেন অন্যদের এসব বিষয়ে প্রশ্ন করতে উৎসাহিত করতেন না বরং এগুলো সম্পর্কে নীরব থাকতে আদেশ করতেন जरा जत्र एस विषय प्रश्न करत हिसेब आख्यय करतु बर्तमान सलाफी नाम किसु लोक सम्पूर्ण विपरीत पंथा अवलम्बन एक जन निर्बोध लोक तार मत कि लोक के सामने नहीं सिफात आयात समूह व्याख्या विश्लेषण करते शुरू कर भरा मजलिसी आल्लर हाथ पा चोख कान इत्यादि अंग प्रत्यंग आंतव्य कर এদের কাছে আল্লা অঙ্গ নিয়ে আলোচনা করাটা অন্যান্য সৃষ্টির নিয়ে আলোচনা করার মতোই অঙ্গ প্রত্যঙ্গ যারা এসব আয়াত সম্পর্কে মন্তব্য করতে চায় না বরং নীরব তাদের তিরস্কার করে বলে কোরআন হাজি এগুলো উল্লেখ করা হয়েছে ভয় পাওয়ার কি আছে এসব মূর্খরা স্মরণ রাখে না যে কোরআন ও হাদিসের একটি অংশ মোতাসাহ ইহ তথা অস্পষ্ট যে ব্যাপার যে ব্যাপারে বলেন কত নিকৃষ্ট যারা বিভিন্ন হাদিসের বাজ্যিক অর্থের উপর নির্ভর করে যেভাবে খ্রিস্টানরা ইসা আল্লাহ সাল্লামের ব্যাপারে করেছিল ইসা আল্লাহিস্লামকে রূপকর্থে আল্লাহর রুহ বলা হয় তারা বলেছিল ইসা আল্লাহিসাল্লাম বাস্তবেই আল্লাহর রুহ তথা প্রাণ অর্থাৎ তিনি একজন মুশকিল। এদের চিহ্নিত উপায় হলো। সিফাত সম্পর্কে তারা বিশ্লেষণ উপস্থাপন করে তার বেশিরভাগই ওলামে ক্রামে নিকট অগ্রহণযোগ্য এবং বিদাত হিসেবে চিহ্নিত যেমন হাত পা চোখ ইত্যাদি বিষয়কে তারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে কল্পনা করে অবশ্য এটা বলে যে হাত সৃষ্টির হাতের মতো নয়। এর উদাহরণে তারা বলে মানুষের হাত আর বানরের হাত এক রকম নয় অর্থাৎ আল্লাহর একটি হাত আছে যা দেখতে অন্যান্য সৃষ্টির হাতের চেয়ে ব্যতিক্রম কিন্তু সেটি একটি অঙ্গ উদাহরণস্বরূপ হয়তো আল্লাহর হাতের আঙ্গুল থাকলো দশটি বা একাধিক টি যে কোন দিক থেকে অন্যান্য সৃষ্টির সাথে কিছু পার্থক্য থাকলেই আল্লাহর হাত থাকাতে সমস্যা নেই। চোখ চেহারা ইত্যাদি আল্লাহ তারা একই মন্তব্য করে কিন্তু উলাম ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহর ব্যাপারে হাত পা চোখ চেহারা ইত্যাদি যা কিছুর কথা কোরআন হাদিসে বলা হয়েছে তা অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে গণ্য নয় বরং হয়তো তা আল্লাহর ক্ষমতা ও তত্ত্বাবধায়ন অর্থে গ্রহণ করা হবে অথবা অন্য কোন ব্যাখ্যা করা হবে যা আল্লাহর মর্যাদার সাথে সংগতিপূর্ণ হয় যারা এসব বিষয়কে আল্লাহ হিসেবে কল্পনা করে তারা সুস্পষ্ট বিদাতের মধ্যে লিপ্ত রয়েছে তৃতীয় উপায় হল এই সকল লোকদের আরেকটি বিদাত হল তারা কিয়াস করে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণের চেষ্টা করে এটা সুস্পষ্টভাবে মুজাস্সিমাদের আকিদা যেহেতু কান না থাকলে শুনতে পাবে না এটা সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য এটা স্রষ্টার উপর প্রয়োগ করার অর্থ হল তাকে সৃষ্টির সাথে তুলনা করা ইস্তি মাধ্যমে আল্লাহর প্রয়োগ করা যাবে না বদরুদ্দিন আল আইনি রহমাউল্লা বলেন ইমাবি বলেন হাতের আঙ্গুল বা এই জাতীয় বিষয়ে কথা হলো আল্লাহর ব্যাপারে এমন কোনো শব্দ প্রয়োগ করা যাবে না যা ক্রনু অকট্ট প্রমাণিত হাদিসে নেই এভাবে নয় এমন কোন বিষয় আল্লাহর করা হতে বিরত হওয়া যারা বলে কান না থাকলে আল্লাহ শোনেন কিভাবে তারা বিভ্রান্ত আকিদাই বিশ্বাসী একইভাবে যারা বলে কিয়মতের দিন মুমিনা আল্লাহকে দেখতে পাবে অতীব নিশ্চয় তার আকৃতি আছে অর্থাৎ আল্লাহকে দেখতে হলে তার আকির আকৃতি থাকা লাগবে তারাও বর্তমান যুগের মুজাসিমা এই সকল মুজাসসিমাদের চিহ্নিত করার আরেকটি উপায় হল এই সকল লোকদের আরো একটি বিদাত হল যেসব উলামে ক্রাম সিফাতের আয়াত সমূহের ব্যাপারে তাদের ব্যাখ্যার বিপরীত কোন ব্যাখ্যা প্রদান করেছেন এরা তাদের আঁকি দায় সমস্যা আছে বলে মনে করে আমরা ইমাম নাব্বি হাফেজ ইবনে হাজার আসকালানি বদরুদ্দিন আইনি ইমাম কুরতুবী প্রমুখ ওলামেক্রাম থেকে যেসব ব্যাখ্যা বিশ্লেষণ উল্লেখ করেছি এরা সেগুলোকে বিভ্রান্ত আকিদা মনে করে বিধায়ী ওই সকল ওলামে গ্রামের উপর আপত্তি উত্থাপন করে এই সকল ওলামে গ্রামের আকিদার ভুল ত্রুটি চিহ্নিত করে তাদের অনেকে বেশ কিছু কিতাবাদেও রচনা করেছে হাস্যকরই বটে কিছু নির্বোধ লোক নিজেদের বিদাতি আকিদা বিশ্বাস সংশোধন করার পরিবর্তে আলেম ওলামাদের আকিদায় ত্রুটি অন্বেষণ করে বেড়াচ্ছে কথাই বলে মার বড় গলা। উপরে আল্লাহ নিজের পা রাখবেন এ সম্পর্কিত হাদিসটির ব্যাখ্যায় যারা মনে করে পা বলতে এখানে আল্লাহর সিফাত সময়ের মধ্যে একটি সিফাত বোঝানো হয়েছে তাদের তিরস্কার করে ইমাম আব্দুর রহমান আল জাউজি রহমুল্লাহ বলেন كان من تقدم من السلفي يسكتون عند سمي هذه الأشياء ولا يفسرونها مع علمهم أن ذات الله تعالى لا تتبعد ولا يحذيها مكان ولا توصف بالتغير ولا بالانتقال ومن صرف عن نفسه ما يوجب التشبيه وسكت عن تفسير ما يضاف إلى الله عز وجل من هذه الأشياء فقد سلك طريق السلفي السؤال وسلمًا فأما من ادعى سلوك طريق السلف ثم فهم من هذا الهاديث أن القدم صفة ذاتية وأنها توضوا في جهنم فما عرف ما يجب لله ولا ما يستحيل وليه ولا سلك من هذا السلف في السكوت ولا مزحاب المطولين وأكسس به من مزحاب ثالث ابتدعه من غدب من البدئي قال ابو الوفاء ابن وقيل تعالى الله ويكون له صفاتن تشغل الامكنا هذا عين التجسيم ثم انه لا يعلو في النار امره وتكوينه حتى يستعين بشيء من ذاته পূর্ববর্তী সালফে সালেহিনরা এই সকল বিষয় শোনা মাত্র নীরবতা অবলম্বন করতেন সেই সাথে তারা এ বিশ্বাস রাখতেন যে আল্লাহর সত্তা বিভিন্ন অংশে যেমন বিভিন্ন অঙ্ক বিভক্ত নয় কোনো স্থানে অবস্থিত নয় কোন ভাবে পরিবর্তিত বা স্থানান্তরিত হতে পারে না যে কেউ আল্লাহর ব্যাপারে এমন সব ব্যাখ্যা বিশ্লেষণ করা হতে বিরত থাকে যাতে সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ মনে হয় এবং আল্লাহর সাথে ঐরূপ যা কিছু সম্পর্কিত করা হয়েছে সে সেগুলোর কোন রূপ ব্যাখ্যা বিশ্লেষণ করে না বরং নীরব থাকে সে সালফে সালহিনদের পথ অনুসরণ করে আর যে নিজেকে অনুসারী বলে দাবি করে আল্লাহ জাহান নামে এটা রাখবেন সে এটা বুঝতে সক্ষম হয়নি যে আল্লাহর ব্যাপারে কেমন কথা বলা উচিত আর কেমন কথা তার ব্যাপারে অসম্ভব সেনা সালফে আলহিনদের নীরব থাকার নীতি অবলম্বন করেছে আবার না সে সংগতিপূর্ণ ব্যাখ্যার পথ অবলম্বন করেছে তার এই তৃতীয় বিদাতপন্থী মতবাদ্যিকত নিকৃষ্ট যারা বিদা বিরোধিতা করে তারাই এই বিদাত তৈরি করেছে আবুল ওয়াফাইবনে আকিল বলেন আল্লাহ এ থেকে পবিত্র যে তার একটি সিফাত থাকবে যা কোন অবস্থান করবে তো আল্লাহ এটি মুজাসিমাদের এতটাই অক্ষম হয়ে গেলেন যে জাহান নামকে আদেশ দান করার মাধ্যমে নীরব করতে পারলেন না এমনকি নিজের সত্ত্বাগত একটি সিফাত অর্থাৎ বৈশিষ্ট্য ব্যবহার করতে অর্থাৎ জাহান নামের ভিতরে রাখতে বাধ্য হলেন কাশফুল মুশকিল পাঁচ নম্বর প্রকৃত বিদাতটি হল জিহাদ বিরোধী গণতান্ত্রিক চিন্তাধারা বর্তমান সময়ের প্রচলিত একটি বিভ্রান্ত মতবাদ হল গণতন্ত্র এটি এমন একটি মতবাদ যা থেকে বহু সংখ্যক বিভ্রান্ত ও বিদাতি আকিদা বিশ্বাস জন্ম নিয়েছে আমরা সেসব বিভ্রান্ত আকিদা বিশ্বাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এক নম্বর হল জেহাদের অপব্যাখ্যা গণতান্ত্রিক চিন্তাধারাকে জেহাদবিরোধী আখ্যায়িত করা এবং বিদাতী একিরা হিসেবে গণ্য করার বিষয়টি অনেকের নিকট অপছন্দ হবে বলেই মনে হয় তারা বলেন জেহাদ অর্থ হল চেষ্টা প্রচেষ্টা করা যারা গণতান্ত্রিক পন্থায় ইসলামী আন্দোলন করছেন তারাও দিন কায়েমের জন্য সংগ্রামে লিপ্ত আছেন অথব তাদের জিহাদ জেহাদবিরোধী আখ্যা দেওয়া সঠিক হতে পারে না জেহাদ অর্থ চেষ্টা প্রচেষ্টা করা অথেব যেকোনোভাবে ইসলামের জন্য কিছু করাই হলো জেহাদ এই মতবাদটি বর্তমানে ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছে এর সঙ্গে অনুযায়ী মিশিল মিটিং বই লেখা গলা ফাটিয়ে বক্তব্য দেওয়া ইত্যাদি যাবতীয় কর্মকাণ্ডকে জেহাদ হিসেবে আখ্যা দেওয়া হয় একটি মাদ্রাসা বা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য এমপি মন্ত্রীদের নিকট গমন করে তাদের পদলেহন করাও এখন জেহাদ হিসেবে গণ্য মাদ্রাসার শিক্ষকরা একত্রিত হয়ে একুশে ফেব্রুয়ারি বা ১৬ ডিসেম্বরে মিছিল অংশগ্রহণ করা স্মৃতিসৌধে ফুল দেওয়া ইত্যাদি কর্মকাণ্ড যেহেতু মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই এগুলো করা হয় কোন কোন মহাপণ্ডিত এতদূর পর্যন্ত বলেছে যে মূশ্রিকরাও জিহাদ করে যেহেতু আল্লাহ বলেন যদি তোমার মুসরিক পিতা মাতা তোমাকে দিয়ে সাথে শিরিক আল্লা চেষ্টা করে তবে তুমি তাদের আনুগত্য করবে না আনকাবুত করার স্থানে শব্দ উল্লেখ করা হয়েছে আমরা জানি জিহাদ খুবই ফজিলত পূর্ণ একটি ইবাদত এই সকল গাধারা কি তাহলে এমন বলবে যে মুসলিমদের বিপরীতে যখন কাফেররা সংগ্রাম করে তখন তাদেরও সব হয় কেউ কেউ আবার বলেন এখন বুলেটের জিহাদ শেষ হয়ে ব্যালটের জিহাদ শুরু হয়েছে প্রকৃত সত্য হলো এই সকল জিহাদের ও অর্থের মধ্যে পার্থক্য করতে সক্ষম নয় তারা এ দুটি বিষয়কে গুলিয়ে ফেলার চেষ্টা করে যাতে মুসলিম উম্মা জিহাদের বিধান সম্পর্কে অজ্ঞ থেকে যায় সত্যান্বেষী মানুষকে স্মরণ রাখতে হবে যে ইসলামী বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে কোন শব্দের শাব্দিভাষিক অর্থ তথা অর্থ গ্রহণযোগ্য হয় উদাহরণস্বরূপ নামাজকে আরবিতে বলা হয় সলাথ সলাথ শব্দের শাব্দিক অর্থ প্রার্থনা করা বা দোয়া করা আলমুগ্নি পবিত্র কোরআনে যারা জাকাত দেয় তাদের জন্য সলাৎ করতে অর্থাৎ দোয়া করতে আদেশ করা হয়েছে একশো তিন নম্বর অ্যাপ এসরা এছাড়া রসুল্লাহামের জন্য আমরা বিশেষভাবে যে দোয়া করি যাকে আমরা বলি দরুদ পাঠ করা আরবিতে এটাকেও সলাদ বলা হয় যে আয়াতে রসুলের উপর দরুদ দরুদপাঠ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেখানেও এই শব্দ ব্যবহার করা হয়েছে যা সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে এসেছে विपरीत दिखे आयाद आदाय शर्त সলাদ বলতে দোয়া বা দরুদপাঠ করা বোঝায় তবে অর্থ হবে দোয়া বা পাঠের সময়ও উজু করে নিতে হবে এটা কি সঠিক বুঝ হবে বুদ্ধিমান যে কেউ জানেন যে এটা সঠিক হবে না কারণ সলাদ শব্দটি শাব্দিক অর্থ যদিও দোয়া করা কিন্তু পারিভাষিকভাবে এটার অর্থ হল এমন একটি ইবাদত যা শুরু হয় তাকবীর বলে এবং শেষ হয় সালাম দিয়ে মাঝে ক্রাত রুকু সাজদা ইত্যাদি বিভিন্ন আমল করতে হয় दोआा और सारा दोला आदायर क्या क्यों बोला तब कथा कैम शाठक के स्पष्ट भाव जेने जे, की जेहद करबा जेहद की আর সে বলে জিহাদ মানে হলো চেষ্টা প্রচেষ্টা করা আমরা তো বিভিন্নভাবে দিনের জন্য চেষ্টা প্রচেষ্টাই লিপ্ত আছি তবে এটা হুহু ওই ব্যক্তির মতোই হয় সুতরাং শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থকে গুলিয়ে ফেলাটা একটি বিদা কিন্তু তার চেয়েও বড় বিদাত হল পারিভাষিক অর্থটি অস্বীকার করা বা বিকৃত করা যারা বলে জেহাদ অর্থ চেষ্টা প্রচেষ্টা করা ইত্যাদি কাজই যথেষ্ট হবে তারা আসলে জেহাদের প্রকৃত অর্থটি মুছে ফেলতে চাই। এখানে স্মরণ রাখতে হবে যে কোরআন হাদিসে কেবল জিহাদ শব্দটি উল্লেখ করা হয়নি বরং কিতাল বা গজুয়া শব্দও উল্লেখ আছে কোরআনে জেহাদ শেখ আছে চারটি স্থানে আর সরাসরি মজার ব্যাপার হল জেহাতে কফিকদের সাথে যুদ্ধ করা ফর করা হয়েছে সেখানে জেহাদের পরিবর্তে কিতাল শব্দ উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন কুতিবা আলাই কুমুল কিতাল ও আসা আন্তর ও আসা তোমাদের উপর যদিও তোমরা এটা অপসন্দ করো এমন হতে পারে যে তোমরা কোনো বিষয়কে কে অপসন্দ করছো অথচ তা তোমাদের জন্য উত্তম এবং তোমরা কোনো বিষয়কে পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না শেষ হওয়া এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই দুটি আয়াতেও কিতাল শব্দ ব্যবহার করা হয়েছে জিহাদ নয় জেহাদের পরিবর্তে কিতাল শব্দ ব্যবহার করা হয়েছে যেহেতু আল্লাহ সুবাহ জানতেন একদল লোক জিহাদ শব্দটিকে ভিন্ন ব্যাখ্যা করে কাফিরদের সাথে যুদ্ধের বিধানটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে সম্ভবত সে কারণেই জিহাদের পরিবর্তে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা সরাসরি যুদ্ধ ছাড়া আর কিছুই বোঝায় না অতএব মুনাফিক শ্রেণীর লোকদের এমন মনে করার কোনো কারণ নেই যে জিহাদ শব্দটি যেভাবে খুশি ব্যাখ্যা করে নিলেই কাফেরদের সাথে আর যুদ্ধ করার প্রয়োজন থাকবে না বরং যদি আমরা মেনেও নি যে জিহাদ অর্থ হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমানো তবু কিতালের আয়াত কারণে কাফেরদের সাথে যুদ্ধ করা ফরজ এটা প্রমাণিত হবে অতএব তর্ক বিতর্ক করে লাভ নেই বরং স্বীকার করতেই হবে যে ইসলামে শত্রুর সাথে যুদ্ধ করা ফরজ করা হয়েছে গণতান্ত্রিক চিন্তাধারার দ্বিতীয় বিদায়টি হল মুসলিমদের অস্ত্র সম্পর্কে গাফিল করে দেওয়া আগে আমরা বলেছি মোহান আল্লাহ আমাদের সাথে যুদ্ধ করার আদেশ দিয়েছেন যুদ্ধ করতে হলে অস্ত্র প্রয়োজন তাই তিনি আমাদের উপর অস্ত্র সংগ্রহ করা এবং যাবতীয় প্রস্তুতি গ্রহণ করাও ফরজ করেছেন আল্লাহ সুবাহ বলেন ও আইদুল তোমরা তাদের সাথে মোকাবিলা করার জন্য যত দূর সম্ভব শক্তি সংগ্রহ করো ও ঘোড়া প্রস্তুত রাখো যাতে করে এর মাধ্যমে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের ভয় দেখাতে পারো সুরা আনফাল ষাট নম্বর আয়াত তিনি আরো বলেন কাফেররা চাই যদি তোমরা সম্পর্কে গাফিল হও যাতে তারা তোমাদের পিতার উপর সন্তানের হক এই যে পিতা তাকে আল্লাহর কিতাব সাঁতার ও তীর নিক্ষেপ শিক্ষা দেবে दीस से आलो के उलाम बक्तब् क्यों गणतंत्र मुस्लिम देर सम्पूर्ण भिन्न एक पद्धति शिक्षा दिए गणतंत्र ইসলাম ইসলামপন্থীদের হাতে কোনো অস্ত্র থাকবে না বরং অস্ত্র থাকবে কাফির মুর্শিকদের হাতে তৈরি এবং তাদের অনুগত সেনাবাহিনীর হাতে যারা ইসলামের জন্য আন্দোলন করতে চায় তারা জনগণের ভোট সংগ্রহের চেষ্টা করুক যদি তারা ভোটে পরাজিত হয় তবে পাঁচ বছরের জন্য তাগতি আইনকে মেনে নিয়ে সুনাগরিক হয়ে দেশে বসবাস করবে আর যদি কখনো জয়ী হয় তবে এই সেনাবাহিনী তাদের ক্ষমতায় রাখা যায় কিনা সেটা ভেবে দেখবে যদি তারা ইসলামটাকে কেবল দাড়িটুকির মধ্যে সীমাবদ্ধ রাখে এবং দাদা হজুরদের সন্তুষ্টি বজায় রেখে চলে তবে হয়তো তাদের ক্ষমতায় রাখা হবে আর যদি একটু অগ্রসর হয়ে চোরের হাত কাটা জেনাকারেকে রজম করা বা অন্যান্য ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত করতে চায় বা কোনো কারণে বিশ্ব মোড়লরা তাদের উপর অসন্তুষ্ট হয় তবে সেনাবাহিনী এসব নিরস্ত্র গণতান্ত্রিক হজুরদের ক্ষমতাচ্যুৎ করে ভোটে পাশ করার অপরাধে কারাদণ্ড मृत्युदंडे पर्यत दंडित कर संरक्षण कर निकट अतीलजेरिया बर्तमान मिसोरे जा घटे शिक्षा पाई যদি কেউ মনে করে অস্ত্র ব্যবহার না করেই কাফিরদের সাথে আলোচনা ও মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব তাদের দুটি চোখী অন্ধ একদিকে যেমন পবিত্র কোরআনের শিক্ষা হতে তারা বহু দূরে অবস্থান করছে সেই সাথে বাস্তবতা সম্পর্কে তাদের সামান্যতম জ্ঞানও নেই তারা এটা ভুলে গেছে যে কাফিররা দয়া ও অনুকম্পা করে কখনো ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেবে না এবং ইসলাম কারো দয়া ও অনুকম্পা গ্রহণ করার জন্য পৃথিবীতে আসেনি পাঁচ বছর ইসলামী আইন চলবে আর পাঁচ বছর কুফরি আইন চলবে এটাও ইসলামে স্বীকার করে না সেটা সম্ভব হলে তো মাকি যুগেই দিন কায়েম হয়ে যেত বদর বা ওহুদে রক্তক্ষয়ী যুদ্ধের কি প্রয়োজন ছিল কেন ই বা মোহান আল্লাহ তাকে এটা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করলেন কারণ ইসলাম হল আল্লাহ মোহান আল্লাহ আদেশ নিষেধ যিনি এই মহাবিশ্বের স্রষ্টা তার পক্ষে সম্ভব নয় বরং তিনি আসেনি, বরং সকল ধর্মের উপর কর্তৃত্ব করতে এসেছে মহান আল্লাহ বলেন जय कर मुशिकरा असंद तेत आय जरा आल्ला दिन के अपंद कर संख्या जत बो आल्ला दिन के प्रतिष्ठित कर देश কাদের পক্ষে ভোট বেশি হল এটা বিবেচ্য বিষয় নয় বরং সৃষ্টি যার আইন চলবে তার এটাই বিবেচ্য বিষয় বাতিলের সাথে আপোষ করতে হলে বাতিলের কিছু অংশ মেনে নেওয়া ছাড়া উপায় নেই গণতন্ত্র মুসলিমদের এটাই শেখায় বিপরীত দিকে বাতিলকে সম্পূর্ণরূপে নির্মূল করে আল্লাহর প্রতিষ্ঠিত আশায় কাফিরদের দেখানো পদ্ধতিতে ইসলামী আন্দোলন চালিয়ে যাওয়া সুস্পষ্ট বিদা ও বিভ্রান্ত চিন্তাধারা এই ব্যক্তির উদাহরণ হল তার মতো যার সম্পর্কে মহান আল্লাহ বলেন गणतंत्री बड़ विदात हल अखलाक आकीदा विश्वास कर सक मानुष के समान मन कर এ কারণে গণতন্ত্রের কাফের মুসলিম নেকর সকলকে সকলের মতামতকে সমানভাবে বিবেচনা করা হয় সাধারণভাবে এটা দাবি করা হয় যে সকল মানুষের অধিকার সমান তারা এটা নামকরণ করে মানবতা অর্থাৎ তাদের নিকট মানবতা বলতে বোঝায় মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই সমান কাজকর্ম চিন্তাচেতনা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে কেউ ছোট বা বড় নয় একটু চিন্তা করলেই দেখা যাবে মানবতার এই সংজ্ঞাটি যথার্থ নয় কাজকর্ম ও চিন্তা চিন্তেতনাকে গুরুত্ব না দিয়ে জন্মসূত্রে সকলকে সমান মনে করা পশুর ক্ষেত্রে সঠিক হতে পারে যেহেতু তাদের বিচার বিবেচনা ও চিন্তা শক্তি নেই তাই তাদের কাজের কোন মূল্য নেই কিন্তু মানুষের বোধ চিন্তা চেতনা রয়েছে কেবল জন্মের মাধ্যমে একজন ব্যক্তি মানুষ হিসেবে গণ্য হতে পারে না মানুষ হতে হলে মানুষের মতো কাজ করতে হয় পশুর মতো মানুষের কাজকর্ম বিবেচনা না করে केवल जन्मसूत्रे सक मानसान मन कर लेते मानवता अवमान कर मध्यमे मानुषर पशुर पार्थक्य तथा बोधबुद्धि और चिंता चेतना के अग्राह्य कर जैक इसलम जन्मसूत्रे सकल मानस के समान मन करना ইসলামের দৃষ্টিতে অজ্ঞ আর বিজ্ঞ সমান তিনি আরো বলেন এবং ভালো করেছে আরো বলেন আমি যারা খারাপ আমল করেছে তারা কি এমন মনে করে যে আমি তাদের মুমিনদের সমপর্যায়ে রাখব সুরা একুশ নম্বর আয়াত এছাড়া আল্লাহ মুমিনদের ক্ষেত্রে বলেছেন তারা খৈরুল বারৈয়া তথা শ্রেষ্ঠ সৃষ্টি আর কাফিরদের উদ্দেশ্যে বলেছেন তারা শরুল বারাইয়া তথা সর্বাপেক্ষা নিকৃষ্ট সৃষ্টি সুরাবাইঙ্গিনা ছয় এবং সাত নম্বর আয়াত আর কাফিরা কুকুর বা শুকুরের মতো আল্লা আদাল, তারা চতুষ্পদ জন্তুর মত বরং তার চেয়েও নিকৃষ্ট সরাফ আরাফ উনআশি নম্বর আয়াত সুতরাং ধর্ম কর্মকে উপেক্ষা করে কেবল মানুষ পরিচয়ের উপর ভিত্তি করে সকলকে সমান মনে করার যে নীতি গণতন্ত্র শিক্ষা দেয় ইসলাম তা গ্রহণ করে না গণতন্ত্রের আরেকটি শিক্ষা হলো সকল ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করা যার যার ধর্ম শেষে পালন করবে কাউকে নিজ ধর্ম পালনে কোনরূপ বাধা প্রদান করা হবে না এবং নিজ ধর্ম পরিত্যাগে বাধ্য করা হবে না সকল মানুষ একে অপরের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা সম্মান করবে এবং প্রত্যেকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে এটা বিশ্বাস করবে এ ধরনের চিন্তাধারার কারণ হল এরা সকল ধর্মকে সমান মনে করে তারা বলে সকল ধর্মই মানুষের মস্তিষ্ক প্রসূত স্রষ্ট বলে কিছু নেই এবং কোন ধর্মই তার পক্ষ থেকে নয় বরং ধর্ম হল মানুষের মস্তিষ্ক প্রসূত কিছু চিন্তাধারা মুসলমানরা এই কুফরিয়াকাতে বিশ্বাসী নয় তারা বলে মহাবিশ্বের একজন শ্রেষ্ঠ রয়েছেন যিনি মানুষের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছেন ইসলাম একমাত্র সত্য ধর্ম আর সকল অন্য সকল ধর্ম বাতিল ও অগ্রহণযোগ্য অতএব ইসলামের দৃষ্টিতে সকল ধর্মকে সমান মনে করা বা সকল ধর্মকে শ্রদ্ধা সম্মান করার কোনো যৌতিকতা নেই বরং ইসলাম ছাড়া অন্য সকল ধর্মকে মুসলিমরা সিরিক কুফুর হিসেবে আখ্যায়িত করে এবং তীব্রভাবে ঘৃণা করে নিশ্চয় আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং তোমাদের অন্তরে তা সাজিয়ে দিয়েছেন আর তোমাদের নিকট কুফরি পাপাচার ও অবদ্যতাকে ঘৃণিত করে দিয়েছেন এরাই সঠিক পথ প্রাপ্ত যেহেতু অন্য সকল ধর্মকে মুসলিমরা বাতিল মনে করে তাই সেগুলোকে ধ্বংস করে পৃথিবীকে মুক্তি দেওয়ার জন্য আহমদ কুফরা আমি আমি আহমদ এবং আমিই বিনাশকারী আল্লাহ আমার মাধ্যমে কুফরিকে বিনাশ করবেন আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা স্বীকার করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থাৎ মুসলিম হয়ে যাবে যখন তারা তা স্বীকার করবে ও কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন इबादत ना करा एक सोही मुस्तद्रा के हाकिमे हादीस बर्णना सकल मूर्ति और सकल अन्न सकल धर्म के ध्वस कर कत उत्तम दायित्व दिए प्रेरण कर কথা ইসলাম অন্য সকল ধর্মকে বাতিল মনে করে, তাই সেগুলোকে ধ্বংস করার নির্দেশ প্রদান করে মুসলমানদের উপর আল্লাহ ও রসুলের সুস্পষ্ট নির্দেশ হলো কাফিরদের সাথে যুদ্ধ করতে হবে যতক্ষণ তারা ইসলাম গ্রহণ করে অতবু অপমানজনক কিছু শর্ত মেনে নিয়ে ইসলামী রাষ্ট্রকে জিজিয়া প্রদান করতে সম্মত হয় মহান আল্লাহ সুবাহ বলেন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 रसुल जा हराम कर हराम हिस्से ग्रहण करना सत्य दिन के ग्रहण करना जतक्षण ना तथा सहजते जिजिया कर प्रदान करम्बर ए অপমানিত অবস্থায় জিজিয়া প্রদান করার ব্যাখ্যায় বিভিন্ন অপমানজনক কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম হল কাফিররা তাদের ধর্ম করতে পারবে না প্রকাশ্যে তাদের ধর্ম পালন করতে পারবে না বরং গোপনে পালন করবে নতুন কোনো উপাসনালয় নির্মাণ করতে পারবে না ইসলামী রাষ্ট্রে তারা কোনো সম্মানিত পদ পাবে না ইত্যাদি কাফির ও অন্যান্য বর্তমানে কেউ কেউ দাবি করে যেসব হয় কেবল নির্বোধ লোকেরাই এ ধরনের কথা বলে থাকে ইসলামের জিজিয়ার বিধান সম্পর্কে এরা সম্পূর্ণরূপে অজ্ঞ আল্লাহ নিজেই জিজিয়ার সাথে অপমানিত অবস্থার কথা উল্লেখ করেছেন এবং সাহাবেক গ্রামের উপর एर पर देखिए दिए छा पूछिक कूपुर के स्वधीन भाव बढ़ार पृथ्वी आसें बर सीढ़ी कूपुर के सम्भव ध्वस कर फेला व बा कमपक्षे बाधाग्रस्त कर उद्देश्य ए उद्देश्य जिहादे फरजे जाते काफिर पराजित कर इसलम ग्रहण करते अपमानित अवस्था जिजिया प्रदान करते बाय যারা মনে করে ইসলাম যে কোনো ধর্ম পালন করার স্বাধীনতা প্রদান করে তাদের নিকট প্রশ্ন হল যারা কাফির থেকে মুসলিম হয় ইসলাম তাদের সাদরে বরণ করে কিন্তু মুসলিম থেকে কাফির হয়ে গেলে তাকে হত্যা করতে আদেশ করে কেন এই প্রশ্নের জবাবে এসব অজ্ঞলোকেরা বলে যে মুসলিম কাফির হয়ে যায় তাকে হত্যা করতে হবে এটি একমাত্র বিধান নয় বরং তাকে জেল দেওয়া বা এমনকি ছেড়ে দেওয়াও যায় হত্যা করার ব্যাপারে সকল আলেম একমত হয়েছেন আল মুগনি সুতরাং সকল ধর্মের লোকদের সম ও ধর্মীয় স্বাধীনতা একটি বিদাতই মতবাদ যা বর্তমানে ইসলামের নামে চালানোর চেষ্টা করা হয় আল্লাহ আমাদের রক্ষা করুন। উপসংহার এ অধ্যায়ে আমরা বিদাতের উদাহরণ সম্পর্কে আলোচনা করেছি প্রথমে আমরা এমন কিছু উদাহরণ উল্লেখ করেছি যেগুলো প্রকৃত অর্থে বিদাত হিসেবে আখ্যায়িত করা যায় না যেহেতু সে ব্যাপারে ওলামের দ্বিমত রয়েছে এবং সেগুলো হারাম পর্যায়ের নয় বরং মাকরু পর্যায়ের পরবর্তীতে আমরা এমন কিছু বিদাতি কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছি যেগুলো নিষিদ্ধ বিদাত হওয়ার ব্যাপারে সকল উলামেক্রাম একমত এবং মুসলিম উম্মার উপর এগুলোর ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী দাওয়াতের সঠিক কর্মপন্থা হল অপ্রয়োজনীয় ও অগুরুত্বপূর্ণ বিষয় পরিত্যাগ করে নিশ্চিত ক্ষতিকর বিষয় হতে মুসলিম উম্মাকে বাঁচানোর চেষ্টা করা কিন্তু চাই সম্পূর্ণ বিপরীত দিকে প্রবাহিত করতে বড় বড় শিরিক কুপুর এবং সুস্পষ্ট বিদাতি কর্মকাণ্ডের পরিবর্তে তাবিজ তুমার মিলাদ মোনাজাদ ইত্যাদি কর্মকাণ্ডের পিছনে লেগে সময় নষ্ট করানোই তার উদ্দেশ্য যারা দিনের দাওয়াতের সাথে সংশ্লিষ্ট তাদের প্রতি আমাদের আহ্বান হল আসুন আমরা ছোটখাটো ও ব্যাখ্যা সাপেক্ষ বিষয়াবলীর উপর নির্ভর করে মুসলিমকে খণ্ড বিখণ্ড করার পরিবর্তে সুস্পষ্ট বিভ্রান্তিগুলো সংশোধনের চেষ্টা করি আর আল্লাই আল্লাহাতা তারই নিকট আশ্রয় প্রার্থনা করি তারই নিকট সহযোগিতা কামনা করি আমিন আর আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমরা এই বিরাট বইটির ওয়াডিও সম্পূর্ণরূপে সমাপ্ত করতে পারলাম আল্লাহ সব আমাদের সকলকে বিদাত সম্পর্কিত সকল বিষয়ের সঠিক বুঝ এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি